আল্লাহ সবান এই সৌরা আল বাকারার শুরুতে গুনাবলী আল্লাপাক বর্ণনা করেছেন এখন এই মুতাকের গুনাবলী যারা গ্রহণ করবেন আল্লাহ রব আলীন পাঁচ নম্বর আয়াতে তাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন এরাই তাদের রবের পক্ষ থেকে হেদায়তের উপরে আছে যে যারা এই না বিল গাইব ওয়ুকিমা সলা আল্লাফাক বলতেছেন আল্লাহবিহিম এরা হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত তাহলে কেউ যদি গায়ে বিশ্বাস করে না चो देखी हईले आल्ला कपड़ सपट खुले फिले अल्लाह रामजना पढ़ले आल्ला रलि এরকম যে দেশে নামাজ না পড়লে আল্লাহর মনে করে বুঝা এটা তো স্বপ্নের আল্লাহ বলছেন ইউকিম সলাদ যদি থাকে তাহলে উলায় আল্লাহদাম্মবিহীম বে আলা উলায় আল্লাহদাম্মবিহীম হেদায়ত প্রাপ্ত নয় গোবরা ওলা হল মুফ লেহর আল্লাহ এরাই হবেন মুফ লেহুন এরাই হল সফলকাম।